তুয়াদ ইবন নুমান রিল্লাহ তালন হতে বর্ণিত তিনি বলেন আমরা রসুল্লাহ সাল্লু আলাই সাল্লাম এর সঙ্গে খাইবারের দিকে বের হলাম আমরা সাহাবা অর্থাৎ খাইবারের এক মঞ্জিল দূরে অবস্থিত নামক স্থানে পৌঁছলে রসুল্লাহ সাল্লু আলাই সাল্লাম খাবার আনতে বললেন কিন্তু ছাতু ব্যতীত আর কিছুই আনা হলো না আমরা তাই গুলে খেলাম তারপর তিনি পানি আনতে বললেন এবং কুলি করলেন আমরাও কুলি করলাম তারপর তিনি আমাদের নিয়ে মাগরীবের সালাদ আদায় করলেন আর তিনি অজু করলেন না सूफियान बि याहिया इमनू साइर का हादिस शुरू थे, थे शेष पर्त शुने थी।